পোকাহন্টাস অনেক কাল আগে দক্ষিণ আমেরিকার জঙ্গলে থাকত এক উপজাতি পাওহান ছিল সেই গোষ্ঠীর নেতা আর পোকা হন্টাস ছিল তার মেয়ে আমরা দেখছি একটা জঙ্গলে অনেক মেয়ে বেরি আর ফুল তুলছে কিন্তু পোকা হন্টাসের কিছুই ভালো লাগছে না সে পিছে পড়েছে আর মন দিয়ে নিজের বুমরাং বানাচ্ছে কি সূর্য টোবার আগে আমাদের বাড়ি ফিরতে হবে তোমার ঝুড়ি এখনো খালি কেন আমি আমি এখানেই ডাক তারা শুনবো বেড়ি তুলব না আমি সে তার বোমরাংটা গাছের ডালে ছুঁড়ে মারতেই সব বেরি গাছ থেকে ঝরে তার ঝুড়িতে এসে পড়ল মেয়েরা অবাক সে পাহাড়ের উপরে একটা গুহা দেখে বলল ওখানে রাত্রা কাটালে পরে কেমন হবে বলতো আমার মনে হবে যেন এই ধরনের বোকা বোকা অভিযানে ছেলেরা যায় মেয়েরাও তো ওপরে উঠতে পারে নাকি তোমার ছেলে হয়ে জন্মানো উচিত ছিল কারণ তোমার স্বভাবটা তো ওরকমই ছেলে হয়ে জন্মাবার কি দরকার মেয়েরাও কিছু করতে পারে ছেলেদের মতো আরো ভালো করতে পারে ওই পাহাড়ের দিকে কিন্তু কিছুতেই পোকা হন্টাস আসবে না সে পাহাড় বেয়ে পৌঁছে গেল সেই গুহায় গুহার বাইরে দেখে একটা প্যাঁচার ছানা গাছ থেকে মাটিতে পড়ে আছে সেই ছানাটা খুব ভয় পেয়েছে পোকাহনটাস ওকে তুলে নিল এই ছানা, তোমার আমাকে দেখাও তুমি কোন গাছে থাকো সে গাছে উঠে ছানাটাকে বাসায় রেখে দিল তারপরে গাছের ডালে বসল ঘাড় ঘুরিয়ে আকাশ দেখলো। দেখল সে হাত বাড়িয়ে দিল যেন মনে হলো তারাদের ছুয়ে ফেললো সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল পরের দিন সকালে পোকাহন্টাসবা আমি জিজ্ঞেস করছি তুমি কি ঠিক হ্যাঁ আমি ঠিক তুমি জানো আমার কি চিন্তা হচ্ছিল এখানে অনেক জন্তু জানোয়ার আছে তোমার যে রকম বিপদ হতে দেখো আমি আগুন জ্বালিয়েছিলাম কিছু হয়নি জঙ্গলের পশুরা মায় চেনে ওরা কোনো ক্ষতি করবে না অনেক হয়েছে বাড়ি চলো হঠাৎ একটা জোরের শব্দ শুনতে পেল পাহাটন তার লোকেদের দেখতে বলল পাহাড়ের উপর থেকে তারা দেখল অনেক নিচে তাদের জঙ্গলের ঠিক বাইরে অনেক ঘোড়া আর মানুষের একটা দল তাদের সরকারের নাম হলো গভর্নর এখানে আমরা শহর বানাবো আজ রাতে এখানেই তাবু ফেলো কাল থেকে কাজ শুরু হবে আর তার দল চিন্তায় পড়লো যে এরা কারা এরা কি চায় ওদের উপরে নজর রাখতে হবে ওদের জন্য উপহার নিয়ে যাও দেখো ওরা কারা আর যখন সঠিক সময় আসবে তখন হয়তো ওদের আমাদের গোষ্ঠীতে নিয়ে নিতে পারি আর ওদের সকলের ওপর রাজত্ব করতে পারি তাই গোষ্ঠীর লোকেরা ঝুড়ি ভর্তি ফল আর নারকেল নিল বের আচারের বয়াম বৈরল আর শস্যের বস্তা নিয়ে চলল সেই ভিনদেশীদের তাবুতে আপনারা হলেন আমাদের এই অঞ্চলের অতিথি দয়া করে উপহার গ্রহণ করুন অসংখ্য ধন্যবাদ সর্দার পা তোমাকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই এইভাবে আর তার লোকেরা ভিন দেশীদের জন্য জিনিসপত্র নিয়ে দেশীরা এই উপহারের বদলে তাদের আর ওই ধরনের জিনিস বেশ ভালোই তাদের সম্পর্ক কিন্তু দুই সরকারের মনে অন্য ফন্দি এই লোকেরা আমাদের জঙ্গলের চারিদিকে রয়েছে আমাদের জমিতে ওদের আমাদের গোষ্ঠীর সদস্য হতে হবে ওরা যদি আমাদের নেতৃত্ব মেনে না নেয় তাহলে পূর্ণিমার পরের দিন আমরা অবশ্যই যুদ্ধ ঘোষণা সেটাই হোক হোক হোক তাই তাই কিন্তু বাবা এই ব্যাপারে কোনো মেয়ের মতামত আমি নিতে চাই না একবার দেখো ওই জঙ্গলের দিকে কত ফলমূল শস্য আর কত যে পশু পাখি আছে সে তোমরা জানোই আমাদের দখলে নিতেই হবে তাহলে আমরা পূর্ণিমার পরের দিন খুশি ছিল না যে শুধু গোষ্ঠীর সদস্য বানানোর জন্যে কারোর সঙ্গে যুদ্ধ করতে হবে তাদের এই কথা চিন্তা করতে করতে সে জঙ্গলের পথে যেতে যেতে ঝর্নার পাশে একটা শব্দ শুনতে পেল পোকো হন্টাসকোহন্টাস আর জন স্মিথ জলে ভেসে গভীর জঙ্গলে পৌঁছে গেল তাকে জল থেকে টেনে তুললো কিন্তু ততক্ষণে রাত হয়ে গেছে তুমি ঠিক আছো তো কেন মারছিল ওকে বলো এরকম তো হয়েই থাকে গাছটাকে পড়তে দেখে ছানাটার পালিয়ে যাওয়া উচিত ছিল আর তাছাড়া জঙ্গলের সব পশুদের রক্ষা করার দায়িত্ব তোমার নয় তুমি হঠাৎ সে কিছু একটা দেখে পোকা দেখে মাটিতে একটা কেউটে সাপ জন স্মিথ একটা পাথর তুলে সেই সাপটাকে মারতে যাবে দাঁড়াও সে সাপটার সামনে গেল আর হাঁটু করবো না করলো সাপটা বুঝলো আর চলে গেল আচ্ছা তুমি আমার একটা কথা বলো প্রাণের ঝুঁকি নেওয়াটা কি তোমার শখ আমার একদম ভালো না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মজা লাগতে পারে কারো নিজের মুখটা তুমি তুমি সাপের সঙ্গে কথা বললে না কিন্তু সাপ তোমার কথা বুঝলো কি করে পুরো জগৎটা প্রতিটা প্রাণী প্রতিটা পাতা প্রতিটা ফুল তুমি আমি এই আকাশ রামধনু তারারা আমরা সবাই একই পরিবারের সদস্য আর আমরা প্রেমের ভাষা একে অপরের সঙ্গে কথা বলতে পারি আমাদের প্রেমের হলো একটাই ভাষা প্রেমের ভাষা প্রেমের ভাষা হলো যখন তুমি কাউকে আঘাত করতে চাও না যখন সব প্রাণীর মঙ্গল চাও আর প্রত্যেক প্রাণীর বাঁচার অধিকারকে সম্মান করো এটাই হলো প্রেমের ভাষা আর এই প্রেমের ভাষা সবাই বোঝে একটা পাখি এসে বসল আরে ছোট্ট পাখি ছোট চেষ্টা করে দেখো না আমি হুম মনে যত ভালোবাসা আছে তাই দিয়ে ডাকো ঠিক আছে মিথ্যে হাসির ভান করলো সে পাখিটা ভয় পেয়ে গেল আর পোকা মাথার পেছনে লুকিয়ে উঁকি মারল এদিকে আঘাত করব না এটা কাজ করছে না সত্যি সত্যি মনের গভীর থেকে ডাকো দেখবে আসবে আর জন স্মিথ মনের গভীর থেকে বলার চেষ্টা করল আর সত্যি সত্যি বলল এবার সত্যিকারের হাসি মুখে নিজের হাতটা বাড়িয়ে দিল পাখিটা তাই দেখে তার কাছে উড়ে এলো পাখির ডাকে আরো অনেক পাখি এলো তারা সব বসে আছে জন স্মিথের হাতে কাঁধে আর মাথায় এটা সত্যি অদ্ভুত জোড়া পাখি একটা করে ফুলের মুকুট নিয়ে এল এক জোড়া মুকুট পরিয়ে দিল পোকা হন্টসের মাথায় আর অন্যটা জন স্মিথের মাথায় পরাতে চেষ্টা করলো তার মাথায় বসছিল না তাই পাখিরা ঠোঁট দিয়ে সেটা টেনে লম্বা করতে লাগল কিন্তু পারল না ছিঁড়ে গেল তাই একজন রেগে গিয়ে জন স্মিথের চুল এলোমেলো করে দিল আর পাখিরা উড়ে চলে গেল জন স্মিথকে এলোমেলো চুলে খুবই মজাদার লাগছিল জলে নিজের প্রতিবিম্ব দেখে সে হেসে ফেলল আর পোকাহন্টাসও পাখিরাও হাসতে লাগল আর উড়ে গেল জন স্মিথ দেখে পোকাহন্টাস হাসছে খুব ভালো লাগল নিঃশব্দে জন স্মিথ ঈশ্বর কিসের শব্দ শোনো তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত না তোমাদেরও পালিয়ে যাওয়া উচিত পালাবো হ্যাঁ আজ হলো পূর্ণিমার পরের দিন আমাদের শিবির তোমাদের গোষ্ঠীকে আজ আক্রমণ করবে আর গভর্নরের দল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা এগিয়ে এসেছে আক্রমণ করবে বলে আমাদের জয় হবে আমাদের জয় হবে নিচের মে তুমি এখানে কি করছো এই লড়াই থামানোর চেষ্টা করছি এতে আমাদের সবার ক্ষতি হবে দু পক্ষেরই ক্ষতি হবে তার বিনিময় আমরা ওদের কি দিয়েছি কিচ্ছু না তাও ওরা আমাদের সঙ্গে ওদের বাসস্থান ভাগ করে নিচ্ছে আমরা কেন ভাগ করে নিতে পারি না অনেক হয়েছে চাল আমাদের নিরস্ত্র করার তার বন্ধুত্ব হয়ে যায় তারপর একটা বর্জন শোনা যায় রাজার মতো জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে আসে গভর্নরের লোকেরা সিংহের দিকে বন্দুক তাক করে কিন্তু তারা দেখে সিংহের শাবকটা পোকাহন্টাসকে আগলে দাঁড়িয়ে আছে আর শিশুটি যেন সব বুঝতে পারছে শিবিরের বাচ্চাটা সিংহকে দেখে খুব খুশি সে এগিয়ে এসে হাসতে হাসতে সিংহের নাকটা ছুঁল সিংহ যেন মুচকি হাসলো। গভর্নরের লোকেরা বন্দুক নিয়ে তৈরি এমন সময় জন স্মিথ পহটনের দল নিয়ে সেখানে এলো থামুন। দয়া করে দেখুন যদি পশু আর মানুষ বন্ধু হতে পারে তাহলে মানুষে মানুষে কেন বন্ধু হবে না। আমরা একে অপরকে না মেরে লড়াই না করে আমরাও তো ভালোভাবে একসঙ্গে থাকতে পারি সুখে শান্তিতে আমরা পারি না থাকতে শেষে মানুষ বুঝলো, যে মানুষ মানুষ মানুষ পশু সবাইকে মিলেমিশে আনন্দে আর সুখে শান্তিতে একসাথে থাকতে হবে